السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة المتقين ولا عدوانا إلا على الظالمين الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد دوريو قالوا جهزيخانه بشه آمد النشطان دیکھ سن شبایكي زانات چه شبه چه شمانتو بسته تي امره علسنا كرسلام امام ابو جافرات حاوی روشی اهل السنة والجماع আহেলুসনুল জামাতের আকিদার বর্ণনা আহেলসুন জামাতের আকিদার বর্ণনা তিনি যে গ্রন্থটি লিখেছেন তা ছিল কালোজয়ী গ্রন্থ আমরা এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং কয়েকটি পর্বে আকিদার গুরুত্ব এবং এই গ্রন্থটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা ইমাম আবু জাফর আত্মহাবি রহমতুল্লাহ জীবনে নিয়ে আলোচনা করব এর আগে আমরা ইমাম আবু জাফর আহাবি রহমতুল্লাহ আলাই জীবনের কয়েকটি দিক আলোচনা করেছিলাম ধারাবাহিকতা রক্ষার্থে আজকে আবার পুনরায় কিছু জিনিস আলোচনা করব সমিতি ইমাম আবু জাফর আতহাবির রহমতুল্লাহ আলাই ছিলেন এমন একজন ক্ষণজমা পুরুষ একদিকে তিনি মহাদ্দেশ অন্যদিকে তিনি ফকি আবার তিনি ছিলেন আখিদার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই জন্য এই ব্যক্তিটি সম্পর্কে আমাদের জানা উচিত তিনি কি কি খেদমত দিয়েছেন ইসলামের জন্য কি কি বিষয়ে তিনি রচনা করেছেন কখন তিনি দুনিয়াতে এসেছেন কখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন কারা তার উস্তাদ এবং তার জীবনের কর্মজীবন তার কর্মজীবন কীভাবে সম্পি ঘটলো সবই ইনশাল্লাহ আমরা আজকের এই পর্বে আলোচনা করব দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম এর আগে ইমাম আবু জাফরাত্তহাবিকে নিয়ে আমরা বলেছিলাম যে তা তিনি হচ্ছেন ইমাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা ইবনে সালামা ইবনে আব্দুল মালিক আল আজদি আল হাজিরি আল নসরি আহাউই এ হচ্ছে পূর্ণ নাম তার এর মধ্যে তহাউই এই জন্য বলা হয় তহা হচ্ছে মিশরের সাঈদ এলাকার একটি গ্রামের নাম সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন তার জন্ম হয়েছিল মিশরে মিশরের তহা নামক এলাকা যেটি সাঈদ এলাকার একটি গ্রাম তাকে বলা হয় আজদি আসদি হচ্ছে কাহতানি কবিতার একটি শাখা আবার তাকে হাজরি বলা হয় হাজিরি হচ্ছে আজদের একটি আজ গোত্রের একটি শাখা শাখা তাকে হাজরি বলা হয় আহ নজবৎ করার হাজরিবনে জাজিল দিকে এই হচ্ছে ইমাম আবুজাফা তহাবির নাম এবং তার গোত্রের পরিস্থিতি আমরা জানলাম আমরা এখন জানব কখন তিনি দুনিয়াতে এসেছেন এবং তিনি কিভাবে বেড়ে উঠেছেন ইমাম আবু জাফর তাহাব রহমতুল্লাহ আলী দুইশ উনচল্লিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এটাই অধিকাংশ আলম তালিখান তার ছাত্র ইবনি ইউনুস এই কথাটি তার গ্রন্থে লিখিবদ্ধ করেছেন এর উপরে সমস্ত মহারহিন যারা ইতিহাসবিদ তারা এটাই লিখেছেন যে তিনি দুইশ উনচল্লিশ দুনিয়াতে এসেছেন এটি বিশুদ্ধ মত আর তার মৃত্যুর ব্যাপারে আলমগঞ্জ অধিকাংশ আলম একমত হয়েছেন তারা বলেছেন যে তিনি তিনশো একুশিতে মারা গেছেন তিনশো একুশিতে তবে আমরা ইব নদীম নামে বিখ্যাত নাদিম লিখেছেন যে তিনি তিনশো বাইশ মৃত্যুবরণ করেছেন বিশুদ্ধ হচ্ছে তিনশো একুশ তিনি মৃত্যুবরণ করেছেন তো এই ইমাম জম্ম মৃত্যু জানার পর আমরা জানবো তিনি কিভাবে বড় হলেন তিনি ফদল ছিল অর্থাৎ তৎকালীন শ্রেষ্ঠ একটি পরিবারে বড় হয়েছেন তার পিতা ছিলেন তৎকালীন একজন আলেম এবং তিনি কবিও ছিলেন তার এই মা ছিলেন একজন সম্মানিত বংশের মেয়ে বিশেষ করে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনারা জানেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাহর ছাত্র মুজানি ছিলেন তার মামা সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটা বড় ভালো আলেমদের আলেমদের বংশে তার জন্ম ছিল এবং আলেমদের হাতে আলেমদের হাতে তিনি বড় হয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহ ছাত্র মুজানি সম্পর্কে বলা হয়ে থাকে তিনি ছিলেন ইমাম শাফির সবচেয়ে শাফি মাঝহের সবচেয়ে বড় ফকি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলহের সবচেয়ে বড় ছাত্র বেশি যার ব্যাপারে বেশি গুরুত্ব দিতেন এবং শাফি রহমতুল আইল যার হাতিয়ে প্রসার লাভ করেছেন তিনি হচ্ছেন মুজানি ছিলেন তার মামা আমাদের ইমাম আবু জাফর রহমতুল্লাহ মামা ছিলেন ইমামী আই মে সিদ্ধা কুতুবুসিতা বিশেষ করে বুখারি মুসলিম আবু দাউদ্দিন মিজি নাসাই। এনাদের সমসাময়িক তাদের থেকে হাদিস বর্ণা করেছেন এবং তারপর তার বিশেষ করে একজন তার সরাসরি টিচারও ছিলেন তিনি হচ্ছেন ইমাম নাসি রহমতুল্লাহ জাল সাল্লাম আমরা করব। তো এদের এই সময়কার অর্থাৎ এলমি যে একটি বিপ্লব ছিলাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলী দুনিয়াতে আগমন করেন সেই বিপ্লবকালীন সময় এলমি যে গণজাগরণ ছিল তখনকার সময় হাদিস সংগ্রহে আর হাদিস নিয়ে ব্যস্ত হওয়ার ফিরে নিয়ে আলোচনা করার যে সময় ছিল সেই সময়ে ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলী দুনিয়াতে আগমন করেন এবং তিনি সে সময় জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন একজন একটি একটি পরিবেশে তিনি বড় হয়েছেন জ্ঞানের পরিবেশে এবং একটি পরি এমন পরিবেশ পরিবারে বড় হয়েছেন যে পরিবার ছিল এলমি দিনে বিখ্যাত অর্থাৎ আলেমদের পরিবার বলে তখনকার সময় বিখ্যাত ছিল তিনি তার পরিবারে পরিবারের পরিবারেই প্রথম জ্ঞানের হাতে ঘড়ি পরিবারে তিনি জ্ঞান অর্জন করেন প্রথমে তার পিতা থেকে এবং তার মামা থেকে তিনি জ্ঞান অর্জন করেন তারপর তিনি আহ তৎকালীন সময়ে বিখ্যাত যে মাদ্রাসাগুলো ছিল তার মধ্যে একটি ছিল মসজিদ হালাকাত আমরুল্লাশ মসজিদ সমস্ত আমরিবাস্তালকা আলমিয়া হইতো হালকা হয়তো বুঝাচ্ছি যে যেখানে বসে তখনকার দিনে এখনকার মতো হয়তো মাদ্রাসা ছিল না মসজিদগুলি মাদ্রাসা বা ইউনিভার্সিটির পর্যায়ের কাজ দিত মসজিদগুলিতে বড় বড় শেখরা বসতেন বড় বড় আলেমরা বসতেন সেখানে ছাত্ররা গিয়ে তাদের যে কোনো এবং তারা সেখান থেকে আরেকের কাছে এইভাবে তারা মসজিদে জ্ঞান অর্জন করতেন তখনকার দিন এই পরিবেশের কারণে মসজিদে আমরিব রাজ ছিলেন একটি বিখ্যাত একটি মসজিদ যে মসজিদে অনেকেই দাস দিতেন এবং সেখানে আলম অর্জন করতেন দেশ বিদেশের বিভিন্ন বিদ্যাপীঠের বিভিন্ন মানুষ বিদ্যাপীঠ থেকে ওখানে অংশগ্রহণ করতে এবং সেখানে দাস দিতেন আমাদের ইমা মুজর তাহাবির আলাই তিনি যে সমস্ত হালাকা হতো সেগুলি থেকে তিনি জ্ঞান অর্জন করেন তিনি আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে ইবনে আমরুস যাকে সম্পর্কে বলা হয় যে মসজিদের আমরুবুল মসজিদ আমর ই আস মসজিদের এমন কোনো স্তম্ভ নেই যার কাছে তিনি যেখানে বসে তিনি কোরআন খতম করেননি তার কাছে তিনি প্রথমেই কোরআন হ্যাফজো করেন অর্থাৎ করেছিলেন যিনি তৎকালীন সময়ে বিখ্যাত একজন হাফেজ ছিলেন এবং আবেদ ছিলেন এবং জ্ঞান ছিলেন এবং যার সম্পর্কে অনেক কথাই তখনকার সময় কিংবদন্তীর মতো প্রচলিত ছিল তারপর তিনি তার মামা মুজানির কাছে ফেক অর্জন করেন ইমাম মুজানির কাছে এরপরে তিনি মুক্ত মুক্তাশার মুজাহিনা বিখ্যাতের সাফিজ ফেখের কিতাব ছিল সেই ফেকের কিতাবটি তার মামার কাছ থেকে পুরোপুরি শোনেন তৎকালীন সময় নিয়ম ছিল যে কোনো ছোট ছোট মানুষ আলেম হতে চেষ্টা করতো তিনি প্রথমেই ছোট যে কোনো মাঝাবের ছোট একটি কিতাব মুখস্থ করতেন এবং সেটাকে বড় করে আস্তে আস্তে শুনতেন শুনে আস্তে আস্তে যেকোনো কিছু মাসাল নিয়ম ছিল না তখনকার সময় নিয়ম ছিল যে একটি ছোট কিতাব মুখস্থ করতেন তারপর সেটা ব্যাখ্যা করতেন তারপর সেটা ব্যাখ্যা শুনতেন এবং এরপরে তিনি বড় বড় কিতাব পড়তেন এভাবে হচ্ছে নিয়ম তখনকার দিনে আলম একটা ধারাবাহিকতা ছিল যে ছোট থেকে বড় দিকে সিস্টেমেকার দিনে আলমরা বড় হয়েছিলেন আমাদের মুজানির কাছে অধিকাংশ কৌল সেখানে আছে বিশেষ করে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই কথা এবং সেগুলির অর্থ কি সেটা সেখানে উল্লেখ করা হচ্ছে ইমাম আমাদের ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ আলাই তিনি এই বিখ্যাত তার এই সরাসরি তার মামা থেকে কারণ তৎকালীন সময় শ্রেষ্ঠ ফকি ছিলেন তার মামা তার কাছ থেকে তিনি আবার হাদিস অর্জন করেন এবং তার কাছ থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলী থেকে বন্ধস্থ হাদিস কিতাব ছিল সেগুলো তিনি পুরোপুরি জ্ঞান অর্জন করেন আর আমরা জানি যে তিনি ইমাম মুজানি রহমতুল্লাহ আলী সময় কাছে সমস্ত মহাদেশ ছিলেন অনেক মহাদেশ তখন জীবিত ছিলেন সে সমস্ত মহাদেশ থেকে তিনি তখনকার সময় হাদিস গ্রহণ করেন এবং এই ব্যাপারে তিনি বুতবত্তি অর্জন করেন বোঝা গেল যে আমাদের ইমাম একদিক থেকে হাফেজ হয়েছে। অন্যদিক থেকে কোরআন হয়েছেন অন্যদিকে হাফেজ হয়েছে। তখনকার সময় ওই মসজিদে যে মসজিদে তার তার মামা দর্শ দিতেন এবং যেখানে বড় বড় আলেমরা সে দর্শের জন্য বসতেন সেই মসজিদেই তিনি জ্ঞান অর্জন করেন আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহ তিনি যখন ২০ বছর বয়সে উপনীত হন তখন তিনি বুঝতে পারলেন যে তার এখন ইশতেহাদের মাদছে তিনি ইচ্ছা করলে যে কোনো বিষয়ে একটি মত প্রকাশ করার মতো ক্ষমতা তিনি রাখেন অর্থাৎ তার মধ্যে আলহামদুলিল্লাহ তার মধ্যে যোগ্যতা অর্জিত হল তিনি তখন তার পুরাতন মাঝাব পরিত্যাগ করে নতুন মাঝাবে চলে আসেন আমরা জানি যে ইমাম মুজানি রহমতুল্লাহ আলী সাফি মাঝহের লোক ছিলেন আর মুখতাসল মুী ছিল শাহি মাজহবের এখনও আছে শাহী মাজহবের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তার উপরেই তিনি বড় হয়েছে আমাদের ইমাম আবু জাহর তাহিব রহমতুল্লাহ কিন্তু বড় হয়ে তিনি দেখতে ফেলেন যে এই মাঝহের ছে ইমা আবহানিফর রহমতুল্লাহ মাঝহের মতামত আরো বেশি শক্তিশালী তখন তিনি তার সেই মত পরিবর্তন করে যখন তার বয়স বিশ হয় তখন তিনি বিশ বছর বয়সে সেই মত পরিবর্তন করে হানাফি মাঝাবে চলে আসেন ইমা আউবানিফর রহমতুল্লাহ আল এর মতামত মতামত গ্রহণ করেন এবং তার কাছে সেগুলো বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় এখানে কতগুলি কারণ উল্লেখ করেছেন মহাদ এবং কি কি কারণে আমাদের ইমাফর তহাবি রহমত শাফি মাঝাব পরিত্যাগ করে আবু হানিফ রহমতুল্লাহ আলী মাঝাব গ্রহণ করেছেন সে কথাটি তার উল্লেখ করেছেন প্রথমত এক নম্বর কারণ হচ্ছে তিনি দেখেছেন তার মামা ইমা মুজানি রহমতুল্লাহ আলাই অনেক সময় অনেক সময় বেশিরভাগ সময় কোন দাক মাসলা সূক্ষ্ম মাসালা আসলে ইমাম মোহাম্মী হাসান রহমতুল্লাহ আল এর গ্রন্থের দেখতেন এবং সেখান থেকে তার মামাকেও জিজ্ঞাসা করেছেন তার মামা বলেছেন যে এখানে অনেক রকমের জ্ঞানের কথা আছে সেই জন্য তিনি সেই আগ্রহ বিষয়গুলি আগ্রহ দেখেন যে এই মাঝাবের আমার মামা সাফি মাঝহের একদম লোক হয়েও কি করে তিনি এই কিতাব পড়েন এইগুলি তাকে এই হান্তা করতে পরিত্য করলে এবং আবু হানিফা রহমতুল্লাহাব কেন গ্রহণ করলে তখন তিনি বলেন তুলেই আমি দেখলাম যে আমার মামা মুজানি খুব বেশি বেশি করে কোন রেখিন বলেন এর একটি অন্যতম কারণ ছিল তখনকার সময় আহ্বান রহমতুল্লাহ আলহ অনুসারী আলেম এবং সাফিউ রহমতুল্লাহ মাঝাব অনুসারী আলেমদের মধ্যে বিভিন্ন রকমের মোবাহাসা আলোচনা হতো সে আলোচনার মধ্যে তিনি পান যে আসে দিক থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গেছেন হানিফা রহমতুল্লাহ আলী এবং তার কাছে তার মন সেদিকে ঝুঁকে যায় সেদিকে ঝুঁকে যায় কোনো কোন ইমাম বলেন যে তিনি দুই দিকের মাঝহবের গ্রন্থ পড়েছেন অর্থাৎ সাবির রহমতুল্লাহ আলহের মাঝহবের গ্রন্থও পড়েছেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলী মাঝহবের গ্রন্থ পড়েছেন দুই ধরনের দুই ধরনের গ্রন্থ পড়ার পরে তার কাছে মনে হয়েছে যে উভয়ের মধ্যে যে সমস্ত হার বালামি হয়েছে বিশেষ করে ইমাম আব ইমাম মুজাইন রহমতুল্লাহ আলী হানফি মজাহাবকে রদ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তা সাফির রহমতুল প্রতিষ্ঠা করার জন্য এটাকে আইলমি মোসাহজালা বলা হতো এটা কোন দোষের কিছু নয় একজন তার মাঝাবকে দলিল দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এটা দেখে তার কাছে মনে হলো যে পর শেষের কাজটি গুরুত্বপূর্ণ যত বাক্কার কোথায় বা যা লিখেছেন তা বেশি গ্রহণযোগ্যতা তার কাছে তখন তিনি মা ফিরে আসেন কেউ কেউ বলেছেন যে এই নয় বরং তিনি যে মাঝাবে বড় হলেও তিনি দেখতে ফেলেন যে একই পেলেন সেখানে অন্যান্য ধর্ষ হয় বিশেষ করে হানাফি মাঝাবের দর্শ হতো সেই ধর্ষগুলোতে তিনি দেখতে তার প্রাণের খরাক বেশি পেয়েছেন সেজন্য তিনি সেই মাঝাব পরিত্যক যেখানে দলিল বেশি বেশি দেখে যেখানে স্পষ্ট তার কাছে মনে হয়েছে সেখানে তিনি ফিরে এসেছেন কেউ কেউ বলে থাকেন যে এ বরং তিনি দেখেছেন যে সমস্ত আবহানি মাঝাবীর ইমামরা বড় বড় ফোস্টে আছে বিভিন্ন বিচারক হিসেবে আছেন তখনকার সময় আর সাধারণত বিচারকদের প্রভাব প্রতিপত্তি হয়ে থাকে সেজন্য তিনি প্রভাবিত হয়েছেন বিচারকদের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে বিশেষ করে ইমাম বাকনু কোতাইবা ইবন আবি আবি খাজান এরা ছিলেন তৎকালীন সময় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর এদের শ্রেষ্ঠত্ব তার কারণে তিনি তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এগুলি ছাড়াও আমাদের ইমাম ছিল আসল ছিলেন প্রকৃতিগত ভাবে তিনি অত্যন্ত প্রকৃতির লোক ছিলেন তিনি দেখতে পেয়েছেন যে কোন কোন বিষয়ে কোন কোন বিষয়ে সঠিক তথ্য দিয়েছেন আবহানিফ রহমতুল্লাহ মাধ্যমে এটা তাকে এই বিষয়গুলো তার এই মতটি গ্রহণ করতে উৎসাহ দিয়েছিল উৎসাহ দিয়েছিল এই যে উনি যে মাঝাব পরিত্যাগ করে অন্য মাঝহা গ্রহণ করেছেন এটা কিন্তু খুব দোষের কিছু ছিল না দোষের কিছু না এটা কোন আবার এই যে শুধু তিনি প্রথম করেছেন তা এর আগে অনেকেই এক আরেক মাঝাব গ্রহণ করেছেন বিশেষ করে আপনারা জানেন যে কিন্তু শাহির ছিল মিশরে কিন্তু ইমাম মালিকের ছাত্র ছিলেন তিনি যখন সর্বশেষে মিশরে গেলেন মিশরে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলহ মাের লোকেরাই আবার ইমাম ইমাম শাহি রহমতুল্লাহ অনুসারী হয়ে যায় কারণ হচ্ছে যে তখনকার সময় এলমি যে পরস্পর এলমি মুসাজালা ছিল এলমি আলোচনা ছিল ছিলমি আলোচনার মধ্যে অনেকের কাছে এই মতটি অমুকের মতটি বেশি স্পষ্ট হতো প্রমাণিত হতো সেই জন্য তারা সেটি গ্রহণ করতেন এবং পরস্পরের মধ্যে কোনো কাদা ছড়াছুড়ি ছিল না কিন্তু এটা একটা মনের ব্যাপার ছিল এবং দেখতে মনে করতেন তারা যে এটা গ্রহণ করলেও কোনো দোষ নাই ওইটা গ্রহণ করলেও কোনো দোষ নাই এই জাতীয় পরস্পর কোনো অন্ধ গোড়ামি তাদের মধ্যে ছিল না অন্ধ গোড়ামি না থাকলে এই জাতীয় জিনিসগুলো समस्कु ननक किस नुकटी जिन इनार विषय हम विषय তাদের মধ্যে এটা কোন অন্ধ গোড়ামী পর্যায়ে ছিল না যা পরবর্তীতে পরবর্তীকালে আলমদের মধ্যে দেখা যেত তারা এক মাঝাবের লোকেরা আরেক মাঝাব পিছনে মাস পড়তো না এক মাঝাবের লোকেরা আরেক মাঝাব লোককে বিয়ে সাদী পর্যন্ত বলতো যে এদের সন্তানের সন্ধ্যে বিয়ে করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলতো এই জিনিসগুলো পরবর্তীতে পরে আসছে আগে কিন্তু এই জাতীয় বিরোধ ছিল না পরস্পরের মধ্যে সম্প্রীতি ছিল কেউ সাফি ছিল কেউ হানাফি ছিল কেউ ছিল মালিক ছিল তাদের মধ্যে জাতীয় কোন রকমের বিরোধ ছিল না কারণ তারা গোড়া গোড়া ছিল না অথবা কোনো অন্ধ বা জাহেল বা মূর্খ ছিল না এই বিষয়গুলো প্রমাণ করে জন্য আমাদের ইমাম যদিও তিনি হানাফি মাঝাবে মাঝাবে চলে আসেন তিনি কিন্তু কখনো অন্ধ ছিলেন না অন্ধ ছিলেন অর্থাৎ তিনি অন্ধ কোনো বিষয়ে দলিল প্রমাণ না থাকলেও তিনি সেটা মানতে হবে এরকম পর্যায়ের হানাফি ছিলেন না বরং তিনি দলিল ভিত্তিক হানাফি ছিলেন যেখানে তার দলিল পাওয়া যেত সেটাই তিনি গ্রহণ করতেন এই বিষয়টি আমরা আর আলোচনা করব ইনশাল্লাহ এর আগে আমরা আলোচনা করি কিভাবে তিনি প্রমাণ করব আমরা যে তিনি মূলত কোন অন্ধ ছিলেন না এর প্রমাণ হচ্ছে তার এক ছাত্র বলছেন যে আমি ইমাম আবু জাফর তহাবিকে জিজ্ঞাসা করলাম তার ছেলে বলতে আলী জাফরি তিনি বলেন আমার পিতাকে শুনলাম তিনি ইমাম তার আলোচনা করছিলেন তিনি বলেন যে তিনি আমার সাথে একদিন আলোচনা একটি মাসালা আলোচনার পর আমি বললাম যে এই মাসালার উত্তর হচ্ছে এটা তিনি বললেন তুমি যে উত্তরটা দিয়েছে এই উত্তরটা ইমাম আবহানীফ রহমতুল্লাহ আলী মাঝহ নয় তখন ইমাম আবু জাফর তাহাবি বললেন যে আপনি কি মনে করেন যে আমি সমস্ত মাঝাবে সমস্ত কিছুতে আমার আমি আফগানি ফার অনুসরণ করি কখনো নয় কখনো আমি এটা করি না কারণ তিনি একটি ঐতিহাসিক একটি বাক্য বলেছিলেন সেটা আমরা বলবো তিনি বলেছিলেন তিনি বলেছেন যে তাকলিপ তো অন্ধ অনুসরণ তো শুধু একমাত্র গোড়া প্রকৃতির লোকেরা বলে অথবা তিনি বলেছেন তখন তার সাথী বলেছিলেন যে অথবা বোকা লোকে শুধুমাত্র করে থাকে অর্থাৎ যারা অন্ধ অনুসরণ করে তারা হয় তারা গোড়া মানুষ হচ্ছে তারা সঠিক পথ নিতে চায় না জানে না অথবা তারা সম্পূর্ণ বোকা শ্রেণীর লোকেরাই শুধুমাত্র অন্ধ অনুসরণ করে থাকে অর্থাৎ আমাদের এই ইমামের এই কথাটি তখনকার সময় মিশরে প্রবাদ বাক্যের মতো প্রসার লাভ করেছিল এবং তিনি সবাই জানতে পেরে বুঝতে পেরেছিলেন যে আমাদের ইমাম কখনো অন্ধ অনুসরণকারী লোক নন বরং দলিল ভিত্তিক তিনি অনুসরণ করতেন তারপরও মূল মূল যে নিয়মে তিনি চলেছেন সেটা ছিল ইমা বা রহমতুল্লাহ ওসুল তিনি তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন এটি হচ্ছে ওসুলি ভাবে এক হলেও কিন্তু যখনই কোরআন এবং হাদিস সুনার দলিল আসত তখন তারা কোরআন এবং সুননার দিকে ফিরে যেতেন এটা হচ্ছে আলমদের নিয়ম আলমরা এটাই সব সবসময় করেছেন সম্মানিত দর্শকবিন্দু আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরো আলোচনা করব আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের আমল কবল করুন আহমদুল্লাহ আলম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি